একটু অল্প কিছু তো তার আগে আমি জানিয়ে আল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত দিন আহ এটার নাম কি দাম ইসলাম আল্লা সুহানাউ তাল্লা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মাহমুদ রস্লা হাজার মাধ্যমে যে সর্বশেষ এবং চূড়ান্ত দিন সেই ইসলাম আল্লাহ সুবাহন তাল্লাহ কেছেন যে আল্লাহর মনোনীত দিন এলিয়া আল ইসলাম এবং আল্লাহ সুহান যে ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহ সুহানায় ফালিন্লাহ সুবাহ কশিন কালো কবুল কর্তা নাই যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অহু আফিন আখিরাত আখিরাত প্রস্তুতের অন্তর্ভুক্ত এই ইসলামর মাঝে জিকির আসেন আসেনি আপনাদের সব বিশ্বাস করেন জিকির আছে জিকির হরেনি আলহামদুলিল্লাহ ইসলামর মাঝে জাকাত আসেনি জাকাত সবে দেননি সবে দেননি না সবে দিন না অনেকে দেন অনেকে দেন না তবে কজ্ঞ চাই যে অন্ত সব থেকে দরিদ্র যেই মানুষ আছেন এই মাখিলো তাই নিতা ইসলামর একটা রোকন ইসলামর একটা গুরুত্বপূর্ণ রোকন এটা বিশ্বাস করা লাগবো কিনা না তাই নতো সারাদিন দিকে আদায় করতাম না তবে তাহলে বিশ্বাস করা লাগবো ইসলামও জাকাত আছে ইসলামও হজ আছে হজর লাগি সবর ইচ্ছা আছে কিনা না কারা ঘর তো আপ করার ইচ্ছা আছে কিনা না কিন্তু আমরা সব যাই পারছি নি কেউ না ঠিক ইসলাম জিহাদ আছে কিনা না একগ্র মানুষের কে আমরা জিহাদা মাতি না ইসলাম জিহাদ আছে কি না না কিন্তু ইসলামের জিহাদর লাগিয়ে শর্ত আসেনি রাজা মানলি তা সুর সুরীর ইসলাম কুরানোর বিধান নাকি সুরি করলে কি তা করতেই তখন মোবাইল সুরের একটা আমরা আত্মকর আত্মকোনী চলে কুরআন সুন্দর অঞ্জী চলে এখন এই সুড়ে ঘুরে আধ কাটানা খুঁজিস কুরানো কইসেন আধ কাটবার কথা আমার কুরআন মানসা নাই বুঝা গেলো যে কুরআন এটা এই কুরানোর এই বিধান কার্য লাগিয়া উল আমার লাগবো ও ভাই জাক যে উলিল আমার লাগবে একটা ক্ষমতা লাগবে যারা আদেশ দিবার ক্ষমতা রাখে তারা ওই লগে এটা বাস্তবায়ন করবো এটা আপনার বাস্তবায়ন লাগে না ইসলামের সব বিধান আমরা বাস্তবায়ন করতে পারতাম না আপনি দোকানদার নাই আপনি ওজন কিনা করতাম পরিমাণ ঠিকমতো ওজন দিতা আপনি তো খেতের কাম করেন আপনি ওজন দিবা কিলা যে ওজনের কাম করব তার কিনা করতেই তার ওজনটা ঠিকমতো দিতেই যে খেত কাম করব যে কিনা করে খেতর আইলজন আরজনের খাটি জমিন খাটিয়া নাম কিনা করে ভাড়ায় হ্যাঁ যে যেন তা করতেই ইসলামর বিধান মানতে হইব ঠিক অনুরূপভাবে ইসলাম হজ আছে আমরা বিশ্বাস করি জিহাদ আছে আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করতে হইব্য ইলা ইয়াম কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ তাকবে জিহাজ ঘোষণা লাগে একটা অথরিটি লাগব এটা বাংলা ভাই ঘোষণা করলায় কোনো গ্রুপে ঘোষণা করলো নাই কোনো একজন আলেমে ঘোষণা করল নাই পৃথিবীর ইতিহাসও চোদ্দোশো বৎসর ইসলামের ইতিহাসও কোনো আলেমে কখনো জিহাজের ঘোষণা দিচ্ছেন না দিশ কোনো উগ্রপন্থী আলেম বিবেকশ আলেম এটা বাংলাদেশেও দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছেন কিন্তু এটার নাম জিহাদ না জিহাদ দিতেইলে একটা অথরিটি লাগব যে সুরের আখ হারতে পারে যে মানুষে জেনার শাস্তি দিতে পারে সেই ধরনের একটা অথরিটি তারা জিহাজের ঘোষণা দিতে পারবো আর তখনও জিহাদর ঘোষণা দিয়ে তখন এই জিহাদর লাগিয়া জিহাদর ঘোষণা খালি শাসক এলো দিত না শাসকের অনেক শাসক শর্ত আছে যে কোনো তখনই সে ঘোষণা দিতা আল্লাহ সুহান যে ইসলাম ও জিহাদ আছে তবে জিহাদর লাগি শর্ত আছে জেলা ইসলাম জিকির আছে সরমুনের জিকির ইসলামর জিকির নাই ও কাদিয়া চিস্তিয়া নকিয়া তরিকার জিকির ইসলামর জিকির নাই নামাজ সালাদ ইসলাম আছে কিনা না সালাত খার তরিকা করতে মোহাম্মদ রসুল্লা সাল্লা তরীকায় সমাজের তরিকায় বেশিরভাগ তরিকায় বুজুরকান দিনের তরিকায় নামাজ করলে এটা আল্লাহ সুবাহ কাজের খবুল হইতো না এটা ইসলামর নামাজ হইতো না সামাজিক তরিকায় জিকির করলে এটা জিকির হইব কিন্তু এটা ইসলামিক জিকির না আল্লাহাদ গ্রহণযোগ্য জিকির হইতো না ঠিক অনুরূপ ভাবে যে ইসলামে যে সর্ত সাপেক্ষ জিহাদ দিছে সেই জিহাদ যদি তবেই সেটা আল্লাহ হইব না হলে মানুষ মর হইব মানুষের শহীদ করবা কিন্তু সম্মানিত উপস্থিতি আমরা যারা নামাজ পড়ি আমরা কি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালিত হইতো ইসলাম দিয়া বিশ্বাস করি কিনা না আস্তে আস্তে যাবেন এখানে রাষ্ট্র ইসলাম সাইন কিনা না বনাইলে আপনার ইমান থাকতো না কারণ তাহলে ইসলাম নিশ্চয় জীবনের সব হাজারিত ইসলাম কিনা গড়ে থাকতো সমাজও নাই রাষ্ট্র নাই ব্যবসাত গেলে ইসলামর দরকার নাই গাড়ি গাড়ি চললে ইসলামর দরকার নাই প্রত্যেকটা জায়গা হইব যদি ইসলাম একটা দিন একটা জীবন ব্যবস্থা প্রত্যেকটা জায়গা ইসলামে মানতেই রাষ্ট্রতেও আমরা ইসলাম চাই এজন মুসলিম ব্যক্তি তার আক আঁকিডাল যদি সঠিক থাকে তাহলে সে রাষ্ট্রদ ইসলাম চাইতে উহব যে চাইব যে রাষ্ট্রদ ইসলাম হয় কিন্তু রাষ্ট্রদূত ইসলাম কায়েম করতকে আমরা নি না রাষ্ট্র যারা আছেন তারা দোকান ইসলাম কায়েম করতকে দোকানের মালিক আমি দোকানের মালিকের ওজন খন্দের দোকানের মালিকের বেজাল মাল বিক্রি করে অর্থ আপনি দোকানদারে হরাইয়া আপনি দোকানদার দোকানদারের মালিক জিতা না আপনি কীতা করতে আপনি না করতা। এটা বাস্তবায়ন করি কে দোকানের মালিক এটা বাস্তবায়ন করব। দোকানের ইসলাম কায়াম করবো দোকানের মালিকের গৌর ইসলাম কায়ম করব গৌরোর মালিকের গৌর দায়িত্বশীল পিতা পিতার বর্তমানে দায়িত্বশীল মাতা মাতার জবাব দিয়ে করতে হইব রসুসলাই ইসলামে কিন্তু প্রত্যেকের দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীর্স্ত ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব তার দায়িত্ব সম্পর্কে পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে মুসলিম ছিল তাই তাই তান্তানের জবাব দিয়ে করতে হইব তাই তাইন কেউ রাষ্ট্র করছেন না ইসলাম দিয়া না জবাব এটা কার রাষ্ট্রের দায়িত্ব আমরা যদি সুযোগ থাকে তাহলে নসিয়া করবো আর আমরা মনের মাঝে থাকবো আমরা মনের মাঝে আসে হজ করার ইচ্ছা কিন্তু হজ বিক নাই এর দা কি তা হজ করতা বিক হজ করতা তাহলে রাষ্ট্রদ ইসলাম নাই এর দা গুট চুরি করিয়া রাষ্ট্রদ ইসলাম করতা তাহলে যারা দায়িত্ব আছে তারা করতে হইব তবে অবশ্যই আমাদেরকে বিশ্বাস আমাদের কামনা থাকতেই যে রাষ্ট্রদ ইসলাম তাহলে আমরা ইসলাম মানা হইব আমরা লাগে ইসলাম মানা সহজ হইব এটার এটার ফজিলত আমরা তখন ভোগ করতাম এখন যে ফজিলত আমরা বুক করতাম তবে আমরা এটা আকাঙ্ক্ষা থাকতেইব এটা আকাঙ্ক্ষা যদি না থাকতে তাহলে আমরা ইমান সঠিক না আকিদা সঠিক না কিন্তু আমরা এটা না যে যেন তেনভাবে ইসলাম কায়াম করতাম রসদ সাল্লাইসাল্লামে তের বছর মক্কা দাওয়াত দিস মোদিনাথ প্রতিনিধি পাঠাইয়া দাওয়াত দিছে কোনো সময় এই দাওয়াত না যে আমার রাষ্ট্রপ্রধান বানাও। এই দাওয়াত দিছেন না তাই দাওয়াত দিছেন ইমান এবং আমল অর্িদার দাওয়াত আর আল্লা সুবাহান দিয়েছেন খেলাফত আল্লাহ সুহান ও তালা তার ওয়াদা বাস্তবায়ন করছেন আল্লাহ ওয়াদা কোন জায়গা করছেন আল্লাহ সুবহানুবাহান পৃথিবীর সব মুসলমান লাগিয়া সব মানুষের কাছে তো ওয়াদা করছেন ওয়াইদ আল্লাহুল্লাহ না আমাকে ওয়াদা করছেন না যারা তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনছে এবং নেক আমল করছে আল্লাহ তারা লাগিয়ে ওয়াদা করছেন যে তারারা খেলাফত দিবা তারা আর খেলাধার সুযোগ সুবিধা গ্রহণ করতে দিবা খেলা পথের মাধ্যমে তারা খেলাপথের ফজিলত তারা ভাবব খারাপ ভাইব যারা ইমান আনছে এবং ন্যাক আমন খরচে আল্লাহ সুবাহ তাহলে রসুল সাল্লাই্লামার মাধ্যমে তেরো বছর দাওতে হয়েছে খালি ইমানোর দাওয়া আজকে যদি ইমান না থাকে তাহলে নামাজরিয়া লাভ আছে ইমান না থাকলে রোজারাকিয়া লাভ আছে তাহলে প্রথমে এলাকি ইমান ঠিক করতে হইব ইমানের পাশাপাশি সালাদও ঠিক করতে হইব শিয়ামও ঠিক করতে হইব প্রত্যেকটা জায়গা যে জায়গা আপনার আমার সামর্থ্য আছে ও জায়গা ইসলাম প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেইব। একামতে দিন শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার না। একামতে দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দিন প্রতিষ্ঠা করতে একামতে দিন মানি দিন কয়েম কর্তা দিন প্রতিষ্ঠা করো এই খেপারে মত পার্থক্য দিন গীতা আল ইসলাম যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতেইব। আর ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ল তাহিদ প্রথমে তাহির দিয়ে শুরু হইব ক্লাস ওয়ান টু থ্রি পড়িয়া মেট্রিক না দিব যাইতো না ঠিক অনুরূপভাবে ইমান যদি না থাকে তাহলে সালাদ সিয়াম হজ জাকাত এগুলা খামে হইত না কারণ রসদাল্লা আলাইস্লামে সহি হাদিস বুকারী মুসলিমের হাদিস মোয়াজ রাতি আল্লাহ যখন হটাইলা সর্বপ্রথম তুমি তারা যদি ইমান গ্রহণ করে তখন তারারে কিতা করবায় তারার সালাতের খতাব হইবায় তাহলে ইমান তারপরে অন্নগুলা আল্লাহ সুবান আওতালা আমরা বোঝার তৌফিক দান করবা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানাও তালায় আমরার এই আওয়ারে বোয়ারে আমরা আমরা মধ্যে অনেক অসুস্থ আছেন তারা সুস্থতা দান হরকা আমার মাঝে যারা ঋণ কষ্ট আছেন আল্লাহ সুবানা ঋণ মুক্ত করে আমরা যারা মোর জেগান মারা গেছেন তারা আল্লাহ সুবাহ দানা আপনারা দোয়া করবা আল্লাহ সুবাহের যেন খবল করেন এই মসজিদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন পরামর্শ দিয়া দোয়া দিয়া আর্থিকভাবে সহযোগিতা করছেন পরামর্শ দিয়া সহযোগিতা করছেন আল্লাহ সুবাহ আউতাল প্রত্যেক করে সহযোগিতার খবল খরকা সুবাহ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ব্রাদার রাহুল হুসাইন মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি